আবু কতাদার অজিলাহ তালানু সূত্রে এরকমই বর্ণিত তবে এতে আছে যে তিনি বললেন তোমাদের সঙ্গে কি তার কিছু গোস্ত আছে